এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তা আল্লাহ জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন তাহিদ আজ রাত ১১টায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নেটওয়ার্ক দ্য ফর God bless you. لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به بالحصر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবার আপনাদের সামনে দিনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি মাকসাদ একটাই উদ্দেশ্য একটাই আমাদের সকলের লক্ষ্য একটাই সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিনি বলেছেন যে সুসংবাদ রব্বা আলমিন আমাদেরকে দিয়েছেন যে সম্মান আমাদেরকে দিয়েছেন তার শর্ত হচ্ছে আমি যখন মানুষকে দিনের প্রতি দাওয়াত দিব অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করব এবং নিজেও আমল করব তখনই রব্বুলা আলমিন আমাকে বলেছেন তুমি শ্রেষ্ঠ উম্মত। প্রিয় বন্ধু আমরা এই মাকসাদ নিয়ে আপনাদের সামনে হাজির হই বারবার আমাদের এই প্রোগ্রামে আলোচনায় আমরা যে বিষয়টি গত কয়েক পর্ব থেকে আলোচনা করে আসছি সেটা হচ্ছে বলতে চাই এ আয়াত এর আলামিন যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি তার জান্নাত আমাদের কাছে আমাদের যান এবং মাল এর বিনিময়ে বিক্রি করার প্রস্তাব করেছেন ইনশা আল্লাহ আমরা সবাই রাজি হব নিশ্চয় এবং এখনই আমরা সবাই মনে মনে আল্লাহর কাছে সেই নিবেদন পাঠিয়ে দেই প্রার্থনা পাঠিয়ে দেই। যে আল্লাহ আপনার সেই প্রস্তাবে আমরা রাজি মূলত আমরা যখন ইমান কবুল করেছি ইমান কবুল করার সাথে সাথেই সেই প্রস্তাব আমাদের কাছে চলে আসছে ইমান কবুল করার সাথে সাথেই মূলত আমরা সেই প্রস্তাবে আমাদের সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছি রবুল আলামিন আবার সে কথা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এই আয়াতে রবুল্লা আলামিন যেটা বলেছেন আমরাও আপনাদেরকে এবং নিজেদেরকে সচেতন করার জন্যে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য। নতুন করে রব্বুল আলামিনের সাথে সেই চুক্তি আবার নবায়ন করার জন্যে এই আলোচনাগুলো রাখছি প্রিয় বন্ধুগণ রব্বুল আলমিনের সাথে আমাদের সেই চুক্তি মাঝে মধ্যেই লঙ্ঘন হয়ে যাচ্ছে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক বিভিন্ন কারণে আমরা সেই চুক্তি লঙ্ঘন করছি মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে আমার প্রতি পদে আমি এমন অপকর্ম করছি এমন অন্যায় করছি এমন গুণাহ করছি আল্লাহর সিদ্ধান্তের বাইরের এমন অনেক কাজ আমি করে যাচ্ছি যেগুলো আমাকে জান্নাত কেনার যে চুক্তি এই চুক্তি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই চুক্তির অংশীদার আর আমি নই সেই চুক্তির সাথে আমার আর কোনো সম্পর্ক নাই অরব্বুলি আলমিন ও নিজেকে সেই চুক্তি থেকে মুক্ত বলেছেন বারা আতুহি ওয় রাসুলি মিনাল আলামিন এইভাবে দের সাথে যাদের সম্পর্ক, সম্পর্কদের আচরণ যারা নিজেদের মধ্যে ধারণ করে মুসিকদের সাথে যাদের লেনদেন চুক্তি সম্পর্কে বলেছেন আল্লাহ এবং আল্লাহ তাদের কোনো সম্পর্ক নাই রবুল্লাহ আলমিন সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে চুক্তি প্রশ্নই আসে না চুক্তি অক্ষুন্ন থাকার প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা সেই বিষয়টি নিয়ে একটু কিছু কথা শুনি আলোচনা করি প্রিয় বন্ধুগণ আমার এমন কি কাজ আমি করছি না যে কাজের কারণে লঙ্ঘন হচ্ছে আমার পরিচালিত কামায়ের তিনি চেয়েছেন তার হুকুম মতো হোক পদ্ধতি তার হুকুম মতো হোক শরীয়ত মতো হোক তার সিদ্ধান্ত মতো হোক আসলে কি তাই হচ্ছে কিনা আমি ঘুম থেকে উঠছি রব ডাকে সারা দিয়ে উঠছি ঘুমের চেয়ে নামাজ ভালো আমি কিন্তু তখন উঠিনি আমি উঠেছি কখন যখন আমার অফিসে যাওয়ার সময় হয়েছে আমার কাজের যখন সময় হয়েছে তাহলে নামাজকে আমি আমার প্রধান কাজ হিসাবে স্বীকৃতি দেয়নি নামাজকে আল্লাহর হুকুমকে আমি আমার প্রধান কাজ হিসাবে স্বীকৃতি দেইনি আমি আমার নিজের কাজকে দুনিয়ার জন্য খুশি খুশি করার আমার আপনজনকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি এটাই স্পষ্ট কালিমা পড়ার মাধ্যমে আমি একটা দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি এখন নিজের ইচ্ছে মতোই চলতে পারি না আমার কোনো কাজ কোনো কথা আমার খাওয়া দাওয়া কোনো কিছুই আমার ইচ্ছে মতো হবে না নবী মোহাম্মদ তোমাদের কেমন কাটু বিষয় এমন উৎকৃষ্ট নিম্ন শ্রেণী একদম সামান্য বিষয়ে যেগুলো এগুলো শিক্ষা দিচ্ছেন বাথরুম কিভাবে যাবা টয়লেটে কিভাবে ব্যবহার করবা এগুলো শিক্ষা দেওয়ার কোন জিনিস নাকি কেবলার দিকে পিঠ হয়ে বসা যাবে না তিনি আরো শিখিয়েছেন যখন আমি পাথর ব্যবহার করব কুলুক ব্যবহার করব তখন তিনটা ব্যবহার করব অথবা বেজুর ব্যবহার করবো এটা শিখিয়েছেন হজরত রসুল করিম আলী হাসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে এইভাবে আমাদের জন্য আদর্শ হয়ে আছেন প্রতিটি বিষয় তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি কিভাবে ঘুমাতে যাব। ঘুম থেকে কিভাবে উঠব ঘুমানোর সময় আমি আমার রবকে স্মরণ করতে করতে ঘুমাতে যাব। আবার যখন ঘুম থেকে উঠব আমার রবের শুক্রিয়া আদায় করে আবার রবের সাথে নতুন করে সম্পর্ক জুড়িয়ে আমি ঘুম থেকে উঠবো নামাজে যাব। আমি যখন খেতে যাব। আমি কিভাবে খাব আমি কামাই রোজগার করতে গেলে কি করব কিভাবে করব। পারিবারিক জীবন কিভাবে সাজাবো সামাজিক জীবন কিভাবে সাজাবো রাষ্ট্র পরিচালনা আমি কিভাবে করব এমন কোনো নির্দেশনা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তুমি দুনিয়ার কোথায় যাচ্ছ কার কাছে যাচ্ছ তোমার কাছে দুনিয়ার বড় বড় লিডাররা আদর্শ দুনিয়ার বড়ো বড়ো বিপ্লবীরা তোমার কাছে আদর্শ এটা কেন হচ্ছে তোমার জন্য তো তোমার নবী মধ্যে বিভিন্ন বিপ্লবীর ছবি লাগানো থাকে রবীন্দ্রনাথের ছবি লাগানো থাকে কবি নজরুলের ছবি লাগানো থাকে বিভিন্ন ফিল্মের যারা স্টার যারা নায়ক তাদের ছবি লাগানো থাকে বিভিন্ন খেলোয়াড়ের ছবি লাগানো থাকে বিভিন্ন গায়কের ছবি লাগানো থাকে কারণ সে তাকে আদর্শ বানিয়ে নিয়েছে বাস্তবায়ন আমি না করতে পারবো চিত্রায়ন যখন না করতে পারবো নিজের জীবনের মধ্যে নিজের রূপ যৌবনের মধ্যে নিজের স্বভাব চরিত্রের মধ্যে নিজের পোশাকের মধ্যে চাল চলনের মধ্যে সর্বক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আমি এটা দাবি করতে পারবো না যে সাথে আমার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি আছে সেই চুক্তি আছে হয় হয় নাই নাই নষ্ট এটা এটা আমি দাবি দাবি করতে না কিভাবে করব অসম্ভব। তাই আমরা বারবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এগুলো বলছি যে সেই চুক্তিগুলো বাধাগ্রস্ত হয় কিছু কাটা আছে কিছু সমস্যা আছে কিছু বাধা আছে সেই বাধাগুলো সরাতে হবে সে বাধাগুলো কি আমরা বলেছি সেই বাধাগুলো হচ্ছে আমার দুনিয়া আমার সম্পদ আমার এই সব কিছু এগুলো আমার জন্য বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় আল্লাহর সাথে চুক্তি লঙ্ঘন হওয়ার বিষয়ে আমরা দুনিয়া কামাতে নিষেধ করি নাই আমরা আগেও বারবার বলেছি কেউ ভুল বুঝবেন না দুনিয়া বিমুখ করার জন্য আপনাদেরকে এগুলো বলা নয় দুনিয়া কামান বন্ধ করেন এ কথাগুলো বলা নয় আমাদেরকে আখেরাত মুখী করার জন্য আখেরাত মুখী হওয়ার জন্যে এই কথা শোনানো বলা যে আমাদের দুনিয়া কামায়ের উদ্দেশ্যটা যেন আমরা যেন সেই ঘোষণা শুনতে পারি যাদের সম্পর্কে বলেছেন যাদের মূল টার্গেট যাদের উদ্দেশ্য তাদের সমস্ত কার্যকলাপ কেন্দ্রিক যখন হবে রবুল্লা আলামিন বলছেন তাদের এই চেষ্টা প্রচেষ্টা যেগুলো তারা করে যাচ্ছে শ্রম পরিশ্রম এগুলো কোনটাই বৃথা যাবে না প্রিয় বন্ধুগণ যে বাধাগুলোর কথা বলছিলাম এমনই একটি বাধা নিয়ে আজকে আলোচনা করব যেই বাধা আমাকে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে বাধাগ্রস্ত করতে পারে আমার আল্লাহ থেকে আমার জান্নাত যে আমার আসল ঠিকানা আমার বাড়ি সেই বাড়ি আমাদের সাথে সেই প্রত্যাশা নিয়েই যাচ্ছি আলাইকুম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 তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আলকরানের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবন কে আলোকিত সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে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 আগে আমরা বলেছিলাম যে বাধা গুলো আমাদেরকে আমার রবের থেকে বিচ্ছিন্ন করে দেয় আমার রবের সাথে আমার যে চুক্তি সেই চুক্তি লঙ্ঘন হয়ে যায় যে বাধাগুলোর কারণে যে সমস্যাগুলোর কারণে জান্নাতের যে পথ সেই পথকে মুসরণ করা দরকার যেটা যে পথ সেই পথ কখনো কাটাযুক্ত হয়ে যায়। আমাকে সেই বাধাগুলো ডিঙ্গাতে হবে আমাকে আগে বাধাগুলো সম্পর্কে জানতে হবে কি কি বাধা আছে আমার জন্যে ওই বাধাগুলোর মধ্যে অন্যতম বাধার কথা আমরা বলেছি যে দুনিয়া একটা বাধা দুনিয়ার এই বাধা আমরা ডিঙ্গি ইনশাআ আল্লাহ তালা আমার রবকে আমরা খুশি করব। আমার আসল ঠিকানা আমি যথাসময় পৌঁছে যাবো ইনশাল আরেকটি বাধা হচ্ছে আল্লাহ ছাড়া যারা আছে বারবার এই প্রসঙ্গ এনেছেন বিভিন্ন আয়াতে যেমন রব আলী নিঃসাদ করছেন وتجارة تخشونك سادها ومن ساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين سورة التوبر تجب بشنام برآيات رب العالمين رب العالمين قالت إن كان آباؤكم وقنو بي أبني أبنى رمضك بولدن إن كان آباؤكم جدي تمار بابا وأبناؤكم وإخوانكم تمار بهاي তোমাদের একটা আতঙ্ক বিরাজ করে নষ্ট হয়ে যায় কিনা ক্ষতি হয় কিনা সম্পদ নিয়ে সব সময় তোমাদের পেরেশানি যখন থাকে যে সমস্ত ঘর তোমাদের অতি প্রিয় ওই সমস্ত কিছু যখন তোমার আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে তোমার কাছে গ্রাস করবে প্রিয় বন্ধুগণ আমরা তো আজাব পাওয়ার জন্যে দুনিয়ায় আসিনি আজাব কামানোর জন্য দুনিয়ায় আসেনি আমরা এসেছি আমাদের আসল ঠিকানা কামানোর জন্য জান্নাত কামানোর জন্যে আমার বাবা আমার ভালোবাসার অবশ্যই ভালোবাসার আমার মা আমার অবশ্যই ভালোবাসার পাত্র আমার সন্তান আমার অবশ্যই ভালোবাসার পাত্র কিন্তু ওই ভঙ্গি আমাকে চেঞ্জ করতে হবে কোরআন আমাকে কথা বলে না এই বাবাকে ভালোবাসা যাবে না মা ভালোবাসা যাবে না সন্তানকে ভালোবাসা যাবে না কোরআন এ কথা বলছে না কোরআন বলছে না স্বামীকে ভালোবাসা যাবে না স্ত্রীকে ভালোবাসা যাবে না নিজের সম্পদকে ভালোবাসা যাবে না এ কথা বলছে না কর আন নিজের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ভালোবাসা যাবে না এ কথা বলছে না কর আন যখন এই দুই ভালোবাসা মুখোমুখি অবস্থানে দাঁড়াবে তখন তুমি কাকে প্রধান বাবা বলছে যে না আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার জন্যে তখন তুমি কারটা প্রধান দিচ্ছ তুমি কি রসুলের করিম সাল সেই বাণীর সামনে নিয়েছ যেখানে রসুল বলেছেন আল্লাহর নাফুর হয় এমন কোন মখলুক এর কোনো হুকুম মেনে আবদার মেনে তাকে গুনার সহযোগিতা করেছ তুমি নিজেও গুণা করেছ সন্তানের আবদার মানতে গিয়ে তোমাকে হারাম কামাই করতে হয়েছে বিবির আবদার মানতে গিয়ে তোমাকে হারাম কামাই করতে হয়েছে তোমার যে রূপ যে শরীরের যে বাহ্যিক অবয়ব সেটা তুমি মোহাম্মদুর রস আলী ওরিকা মত করতে পারো তুমি ইসলামী পোশাক পারছ না। ইসলামের লেবাস ধরতে পারছো না ইসলামের যে রূপ মুসলমানের যে রূপ সে রূপে তুমি নিজেকে প্রকাশ করতে পারছো না কারণ বিবি তোমার পক্ষে সায় দিচ্ছে না তোমার ফ্যামিলি সায় দিচ্ছে না আপনজন জন সায় দিচ্ছে না বন্ধু বান্ধব সায় দিচ্ছে না কেউ বন্ধুগণ এই অবস্থা যখন আমার হবে তখনই রব্বুল আলামিন বলছেন যদি এমনটি হয় যে সব কিছু তোমার কাছে সময়ের অপেক্ষা সময় হলে তুমি শাস্তি পেয়ে যা আল্লাহ বলছেন রবাহ আলমিন আমাদেরকে হেফাজত করেন রবাহ আলামিন অন্য আয়াতে বলছেন والذین آمنوا أشد حبًا لله لم بايات اي آیات رب العالمین যেটা বলেছেন সূরা আল বক্বারা 165 নম্বর আয়াত এটা এখানে রব্বুল আলামিন বলছেন আমিনান নাস মাইতখুজু মিন দুনি আল্লাহি আন্দাদা যারা আল্লাহর কে ছাড়া আল্লাহ কে অন্য কাওকে শরীক হিসাবে গ্রহণ করেছে এবং তাদেরকে ভালোবাসে আমরা হয়তো মূর্তি পূজা করি না আমরা হয়তো আগুনের পূজা বরং দেখা যাচ্ছে যে আমি একজনকে ভালোবাসি যেখানে আল্লাহ আল্লাহ করছি না কোন যা ইচ্ছা তাই করতে পারি এমন যদি অবস্থা হয় রবুল আলামিন তাদেরকে মুনাফিকের সাথে তুলনা করেছেন কাফেরদের সাথে তুলনা করেছেন কখনো এরা রবা আলমিনের বন্ধু হতে পারেন না লম্বা আয়াত আমরা আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না সে আয়াত আমরা দেখেনি বা আমার শুধু বলা উদ্দেশ্য যে বারবার রবুলা আলামিন এমন প্রসঙ্গগুলো আমাদের সামনে এনেছেন। আলামিন বলছেন তোমার মাল কিন্তু তোমার জন্য পরীক্ষা জেনে রেখো তোমার সম্পদ কিন্তু তোমার জন্য পরীক্ষা তোমার সন্তান কিন্তু তোমার জন্য পরীক্ষা এই পরীক্ষা কিসের পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে এই সন্তান পে তুমি কি তোমার রবকে ভুলে যাও কিনা সন্তানের আর্জি পুরা করার জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া এটা তো চমৎকার বিষয় এটা পুরস্কার আছে কেউ পরীক্ষা না দিলে তো সে পুরস্কার পাবে না প্রিয় বন্ধুগণ রবুল আমাদেরকে যে পরীক্ষায় ফেলছেন যে পরীক্ষা করছেন রবুল আলমিন বলে দিয়েছেন এটা অস্পষ্ট নয় রবুলা আলমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তোমাকে আমি মাল দিয়েছি পরীক্ষা কিভাবে তোমার সময় চিন্তা থাকে যে আমার আল্লাহ সুত আমাকে কেমন হুকুম করেছেন আল্লাহর নির্দেশ যেমন আছে আমি সেভাবেই করব। তোমার সন্তানের ব্যাপারে একই অবস্থা যে তুমি সন্তানের কথা মানো নাকি আল্লাহর কথা মানো আল্লাহর কথা মেনে যদি সন্তানের কথা মানা যায় তবে তো সমস্যা নাই বরং সন্তানের জন্য কামাই রোজগার করা বলা হয়েছে এটাই হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের মূল বিষয় আমার আমার সম্পদ এটা কিছু নয় সন্তান দোষের কিছু নয় আপনজন জন কখনো আমার শত্রু নয় দুশ্মন নয় আমার দিন ও সরিয়ার জন্য কখনো বাধা নয় এগুলো আমাকে অরব্বুলি আলমিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে কখনো যেন সেগুলো আমার হুকুমের বিরুদ্ধে চলে না যায় কখনো তুমি অত্যন্ত চমৎকার করে হুকুম করেছেন আমাকে স্মরণ করবেন তো আপনি আমাকে স্মরণ করবেন ঠিক আছে সাথে সাথে আরো একটা আমল আমাকে একান্তভাবে ভাবে করার জন্য আপনার জন্য কিন্তু একটা বাধা আছে সেটা হচ্ছে বৈরাগ্যতা শিখায় নাই ইসলাম আমাকে এই শিক্ষা দেয় নাই আমি সংসার জীবন ত্যাগ করব। সামাজিক জীবন ত্যাগ করব একা একই একদম থাকব। এটা আমাকে ইসলাম শিখায় নাই সামাজিক জীবনে চলার জন্য ইসলামী তরিকা আছে পদ্ধতি আছে পারিবারিক জীবনে চলার জন্য ইসলামের বিধান আছে আল্লাহামদুল্লাহ এসব কিছু ফলো করে যদি আমি চলি তাহলেই আমার জীবন কামিয়াব হবে আল্লাহর সাথে আমার চুক্তি লঙ্ঘন হবে না খুন হবে না ইনশা আল্লাহ প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ যে হুকুম করেছেন মখলুক থেকে নিজেকে আলাদা করার এটা থেকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এই মখলুক যেন আপনার সাথে ঠিক রেখে যদি মখলুক আপনার সাথে থাকে কোনো সমস্যা নাই মখলুকের সাথে আপনার এই নিবিড় সম্পর্ক আল্লাহর সম্পর্কর জন্য যেন বাধা না হয় আপনি মখলুকের সাথে সম্পর্ক রাখেন ঠিক আছে কিন্তু সেটা যেন আল্লাহর জন্যই হয় সেটাই রব্বুলা আলমিনের পক্ষ থেকে আমাদেরকে রসুল করিম সালাম আর একটু সহজ করে দিয়েছেন রসুল বলছেন একজন ইস্তাকমাল ইমান একজন মানুষ দৃষ্টিভঙ্গির কথা আমি যে প্রিয় বন্ধুগণ শুধু ভঙ্গিরা চেঞ্জ করুন আর কিচ্ছু না আপনি আপনার জায়গায় চলুন যেমন আমরা বলে থাকি ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন আপনি যদি ডান পা দিয়ে প্রবেশ করেন এমন তো নয় প্রবেশ করলে রসুল সাল আলিয়া বলছেন যে ব্যক্তি ভালোবাসবে কাউকে আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন বাদ কাউকে সে খারাপ মনে করে কারো সাথে সে মোহাব্বতের সম্পর্ক রাখে না সেও আল্লাহর জন্য তার সাথে আমি दृष्टि चेन्ज कर समाज के संसार के त्याग सम्पद के त्याग दुनिया के त्याग क्या सरिया शुद्ध दृष्टिभंगी चेन्ज करो अल्लाह के सामने रखो তারপর তুমি সবকিছু করো আল্লাহ না সময় মতো তার সাথে আমাদের যে জান্নাত কেনার যে চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক তিনি আমাদেরকে জান্নাতের দখল বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে তাকে খুশি করার মাধ্যমে করার আমাকে এবং আপনাদের متعطف لا ينتهي بالحصر ما أعطاه آه آه آه رب الرحيم مشفق متعطف لا ينتهي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 পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সামানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাথে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মদানী আর আপনারা দেখছেন তিস টিভি বাংলা